আসসালাম আলাইকুম আহমতুল করাটা সুন্নতে মত কাদাহ এটা ওয়াজিব না কোন আহল আলমেরা ওয়াজিব বলছেন তবে জম্মুর আলমদের মত হলো যে এটা সন্ন্যতে মত একজন ভাই জানতে চেয়েছে নবীর গোলাম বলা যাবে কি কোন অবস্থায় নবীরা গোলাম হতে পারে না ইমানেরই মূল শর্ত কোন অমুসলিম যদি আপনার আমার কাছে ইসলাম গ্রহণ করতে আসে আসি বলল যে ভাই আমি ইসলাম গ্রহণ করতে চাই কেমনে ইসলাম গ্রহণ করাবেন বলেন তো দেখি হ্যাঁ কালেমা পড়াই দিবেন যেটা কালেমা তো শাহাদা তাকে পড়া দিবেন সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর গোলাম আব্দু তারপরে তিনি নিজেই আল্লাহর গোলাম সুতরাং কোন মানুষ তার গোলাম হইতে পারে না নবী ইসলামকে সাহাবাই সাজদা করতে চেয়েছিলেন আপনাকে দেখলে মাথা অবনত করে ফেলে সাজদা করে তা আমরাও আপনাকে সাজদা করতে চাই বরং নাহানো আহাতা আমরা তাদের থেকে বেশি হকদার আপনাকে সাজদা করার তখন আল্লাহ রসুল সাল্লাহাম বললেন আমি তোমাদের ভাই ভাই হিসেবে আমাকে সম্মান করবা তাহলে এখানে নবী সালাম স্পষ্ট করছেন যে নবী সালামের গোলাম কেউ হইতে পারে না নবী কারো থেকে কোনো আবাদত পাইতে পারেন না তিনি তাকে ওই রেজা খান নামে পরিচয় দিতেন না তিনি নিজেকে পরিচয় দিতেন আব্দুল মুস্তফা মুস্তফার এই ফর্মুলা থেকে কিন্তু এই উপমহাদেশ শুরু হয়েছে যে মোহাম্মদ গোলাম এজন্য জন্য দেখবেন অনেক বড় বড় বক্তা বড় বড় আচ্ছা স্বপ্নে গোড়া দেখার কোন ব্যাখ্যা আছে কি আর নির্দিষ্ট রং যদি হয় গোড়ার তাহলে এর ব্যাখ্যা কি স্বপ্নের আমরা তো তাবির করি না আর স্বপ্নের মূলত আসলে স্বপ্নর। সরাসরি তাবিগ কারো পক্ষে সম্ভব না খারাপ দেখলে আল্লাহ পানা চাইবেন এর বাহিরে আর কিছু করার নাই আচ্ছা জান্নাতে একজন ব্যক্তি কতজন ভোর পাবে সর্বোচ্চ আর সর্বনিম্ন কত হবে এটার দরকারটা কি ঘুর না দিলে অসুবিধা কি প্রতিশ্রুতি দিয়েছেন এখন কয়জন দিবেন এইটা আল্লাহাক বলেন নাই আল্লাহাক বলছেন যে আমরা দৃষ্টিনন্দন দৃষ্টি কাড়া দৃষ্টি অবনতা সুন্দর চোখওয়ালা আল্লাহাক ঘুরের ব্যবস্থা রেখেছেন তো সুতরাং আল্লাপাক ঘুর দিলেও অসুবিধা নেই না দিলেও অসুবিধা আল্লাহ পাক শুধু জাহান নাম থেকে বাঁচাইলেই মনে করবেন তোমাদের আহ জাহান্ন আগুন থেকে বাঁচাও হওয়ার কথা তো পরে জাহান নাম থেকে বাঁচারে খবর নাই কিসের ভুল। এই জন্য চেষ্টা করতে হবে সবসময় জাহান নাম থেকে কেমনে বাঁচে এটা হল সর্বনাশা একবার শেষ শেষ করে দিবে জাহান্ন এই জন্য সবসময় চেষ্টা করবো জাহান্নামের আগুন থেকে জাহান্নামের আজাব থেকে বাঁচার জন্য আর হচ্ছে এরকম গণনা কিছু পাওয়া যায় তবে সত্তর মানে গনায় গনা সত্তর না করলে বলে যে আগে যারা করছে তারা ভুল করছে ও বুঝছি মানে বেদাতের ব্যাপারে বাবাকে কিভাবে বুঝাবেন যে বেদাত উল্লেখ করলে বলে যে আগে যারা করছে তারা ভুল করছে জি এটা তো একেবারে আমরা তারা এগুলো করছে তারা এগুলো কখনো বেদাত বলে নাই আর এখন তোমরা নতুন নতুন আসেই এগুলো বেদাত আসলে ওই সমস্ত ওলা মাইকের দোষ নাই ওই সমস্ত ওলামাই গ্রাম দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ পাক তাদের সবাইকে জান্নাত মুসিদ করুন তারা তাদের সময় যতটুকু জানার চেষ্টা করেছেন যতটুকু পেয়েছেন সেই অনুযায়ী জাতিকে তারা সতর্ক করেছেন জাতির মধ্যে দাওয়াত দিয়েছেন তারা সে সময় এগুলো ওই রকম গবেষণা করার এগুলো ইস্তেহাত করার ওই সুযোগ তাদের ছিল না এখন আমি আপনি চিন্তা করে দেখেন এইখানে আপনি মাঝুখানে বসে আপনি মদিনাম্বর আর আলেমদের আলোচনা এখানে শুনতে পারেন কত হাজার কিতাব দরকার সব এক জায়গায় পাচ্ছেন এই সুযোগ গুলা তো তখন ছিল না এজন্য তাদের প্রচেষ্টা তারা যতটুকু দিন বুঝতে পারছেন সেই আলোকে মানুষকে সতর্ক করেছেন আচ্ছা এটা তো কেউ বলে না যে যখন ঘরে ফ্যান লাগায় এসি লাগায় তখন তো কেউ বলেন ওই আমলে আমাদের আমার ঘরে না এটা তো কেউ বলে না তাহলে এটা সে স্বীকার করে নিচ্ছে যে দুনিয়া ব্যাপারে যে ওই আমলের মানুষ এটা বুঝতো না এখনকার মানুষ এটা থেকে বেশি বুঝছে দুনিয়া বিজ্ঞানে যে ওই সময় রাজধানীর সাথে রাজধানী কোথায় তাহিদের রাজধানী মক্কা মোকার সন্ন্যতের রাজধানী মোদিনা মোলাম্বারা এলমের রাজধানী মোদিনা মোলাম্বারা ইমানের রাজধানী মোদিনে মনে করেন সেই রাজধানীর উত্তরবঙ্গ এক সময় যমুনা সেতু ছিল না বিচ্ছিন্ন ছিল যখনই যমুনা সেতু হয়েছে উত্তরবঙ্গ অনেক উন্নত হয়ে গেছে না এখন পদ্মা অপেক্ষা এদিকে দেখবেন যে পদ্মা হইলে জেলাগুলো অনেক উন্নত হবে না কেন উন্নত হবে খালি একটা ব্রিজ ব্রিজ এর কাছ রাজধানীর সাথে ঠিক একইভাবে আপনার ইমানের রাজধানীর সাথে যখন উন্নতি হবে এটার মূল আমাদের এখন যেই মানে তাহিদ সুন্নতের বিপ্লব এখন যে আমরা যে দাওয়াতটা পাচ্ছি যে শেরেক মুক্ত তাওহিদ ইমান বেদাত মুক্ত সুন্নতি মদিনের সাথে যোগাযোগের সুফল রাজধানীর সহজ হয়ে গেছে এই এই তাহিদ বুঝতে হলে সুন্নত বুঝতে হলে সেরেক বুঝতে হলে বেদাহ বুঝতে হলে ওলামায় মাদিনের কিতাব পড়াশোনা করতে হবে ওলামায় মাদিনের সোহবত লাগবে এই জন্য তো আমরা সবসময় বলি যে এইসব ব্যাপারে যদি চিৎকার দিয়ে মায় বাঙ্গে পেলি মায়ের কোনো লাভ নেই কারণ এগুলার এখানে বাংলাদেশ থেকে এটা আসে বাংলাদেশের কেউ এগুলা এই আন্দোলন ফর্মুলা কেউ করে নাই এটার মূল রাজধানী মূল জায়গা মদিনা মনে করা সেখান থেকে এই গবেষণাগুলো ওলামাই যে কোনটা বেদা কোনটা কোনটা শিখ এইটা তারাই ঠিক নেই এটা ভুল আছে তাহলে আপনি মদিনা চলে যেতে পারেন এবং কীটাবাদি নিয়ে বিশেষ করে বিমানে দরকার হলে একটু টাকা বেশি লাগলো ধরেন আপনি বিভিন্ন জায়গায় দেখা যায় টাকে টাকে বাসে বাসে অনেকে কিতাব নিয়ে যান বাংলাদেশের অনেক বড় বড় মুক্তি সাহেবরা এসে আমাদের বুঝাই দিছে বা এটা ভুল আসলে এটা ঠিক হয় নাই তাহলে আলহামদুলিল্লাহ দেখবেন যে বাংলাদেশেও সব বন্ধ হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে কেউ ভালো লাগবে না তা মানে আমি আমরা যে কথাটা বলতেছিলাম যে বেদাত বুঝতে হইলে এটাকে ওই ওই কথা বললে হবে না তারা বুঝে নাই অমুক বুঝে এটা হলো মুশ্রিকদের কথা মুমিন কখনো এরকম কথা বলে না কাউকে নামাজের কথা বললে তারা বলে ইনশাআল্লাহ প্রশ্ন হচ্ছে নামাজের দাওয়াত দিলে ইনশাল্লাহ বলা যাবে কি বা কথা বলা ঠিক হবে কি আসলে ইনশাল্লাহ বলাটা ঠিক না যে সোলাচের দাওয়াত দিছে জি ভাই আলহামদুলিল্লাহ আসতেছি এই জন্য এই কথা বলা ঠিক না যে আর মোমিন তো সোল্লা তাদের করবেই মোমিনের এখানে ইনশাআল্লাহ বলার কি আছে মোমিন ইনশাল্লাহ বলবে যে আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ কালকে থেকে পড়বো এটাও বলার কারণ নাই পরশু থেকে পড়বো এটাও বলার কোন কারণ তার মধ্যে নাই আচ্ছা তাই কখন করা যাবে এর সঠিক নিয়ম কি তাইয়াম যখনই আপনি পানি পাবেন না অথবা পানি পাইছেন কিন্তু আপনার এমন অসুস্থতা এমন আপনি পানি ব্যবহার করতে পারতেছেন বিকল্প পদ্ধতি আল্লাহ পাক মনস্তাত্ত্বিক ভাবে আপনাকে আল্লাহ পবিত্র করতে চান তো মনস্তাত্ত্বিক পবিত্রতাটার জন্য শুধু বলে আপনি বালোর মধ্যে মাটির মধ্যে হাত মারিবেন হাত দিয়ে বেশি ভালো লাগলে এগুলো ঝেড়ে বেলবেন আর অল্প হলে জানার দরকার নাই একবার হাত দিয়ে আপনার মুখমন্ডল এটা মাসে করে দিবেন আর হাতের কোনোই কবজি পর্যন্ত আপনি মাসে করে দিবেন মানে দুইবার হাত দরকার নাই কোনো কোনো আহলোলাম দুইবারের কথা বলে একবারে যথেষ্ট একবার দিয়ে আপনি মুখমন্ডল আর কোনোই পর্যন্ত দরকার নাই আপনি কবজি পর্যন্ত মাসে করে নিলে এটা হলো একটা মনস্তাত্ত্বিক পবিত্রতা এটার দ্বারা ওজন সারবে গুসলের পবিত্রতাও সেরে যাবে না বা মানতে চায় না এটার উপরে তো আমাদের ঘন্টার পর ঘন্টা আলোচনা আছে কি সহিয়া কী এক কথায় দুই কথায় উত্তর দেওয়ার বিষয় না সহিয়া বুঝতে অনেক সময় লাগে আমি সবসময় বলি যে আমার এক কুপাত ভাই আছেন উনি এখনো আলহামদুলিল্লাহ জীবিত আছেন মুফতি আলিম উল্লাহ হাফিজ তিনি আলেম হওয়ার পরে তিনি সৌদি আরব গেছেন সৌদি আরব গিয়ে তো তিনি আমাকে নিজেই বলেন এখনো উনি আফসোস করে বলেন যে ভাই তুমি বাংলাদেশে থাকি কেমনে সোহিয়া কিনতে বুঝছো আমরা এত পড়াশোনা করে দেবন্ধ থেকে এত ভালো রেজাল্ট করে তো সৌদি আরব গেছি যাওয়ার পরে তখন তো আমাদের সাথে উনি আসবেন তোর প্রথমে একজনের কাছে শুনছি উনি চোখে দেখে না উনি অন্ত কই ওখানে যাই আর কি করবো অন্ত আর কি জানে আচ্ছা তাও গেলাম দেখে আসি তারপরে তারপরে কয় দেখলাম শাহ উসাইম রাহেমাউল এরকম বড় বড় আলেমদেরকে যখন দেখি তখন দেখি যে এদের ছাত্রের ছাত্র হওয়ারও যোগ্যতা নাই নাতি ছাত্র হওয়ারও যোগ্যতা অথচ আমার এখানে অহংকারে কি অবস্থা দীর্ঘ আট বছর লাগছে আমার সহিয়া কেটা বুঝতে সহিয়া কেটা বুঝতে আট বছর লাগছে সহিয়া কেটে কে তো সোজা আপনি একদিন দুদিন আপনি বুঝে দেবেন আর শুনবেন আর বুঝে দেবেন আর ধারণা করে করে বুঝে আর গ্রামের সাধারণ একটা লোকের প্রথম দেবেন আল্লাহ পক্ষ থেকে হেদায়তিয়ালি পড়ায় পড়ে তাও দেখা যায় ওই অনেক হাদিস খুঁজে পায় না দেখা যায় বোখারির হাদিস আমি এত বছর বোকারি পড়াই আমি এই হাদিস পাইনি ঢুকে। তখন আপনি এই মাজুখানে এসে একসময় ধরেন একটা লোক ভিক্ষা করছে কিছুদিন পরে বাড়ি গাড়ির মালিক হয়ে গেছে এই লোক যখন এই মাঝ ওখানে তখন মাজুখানা চিনবে না কিন্তু মাজুখানে ওখানে একসময় ভিক্ষা করছে কিন্তু এখন আর মাছ ওখানে চিনবে না কারণ এখন তার ভিতরে অহংকার ঢুকছে যখন মানুষের মধ্যে অহংকার ঢুকে দলবাজ আমরা তা আমি যে কথাটা বলতেছিলাম যে সহি আকে বুঝতে হলে পথম রহমত লাগবে তারপরে এটা বুঝার চেষ্টা করতে হবে বুঝতে হলে করতে হবে পড়াশোনা করতে হবে সহি আকেদা মানে আকেইদা বিশুদ্ধ করা কৃষক থেকে বিশুদ্ধা সংক্ষিপ্ত কথা তা এখন বুঝতে হবে আবার কুফর কোনগুলা পুপুরি আঁকিদা কোন সেরেকি আকিদা কোন গুলা বেদাতে আকিদা কোন এগুলো থেকে আমার ইমান যদি বিশুদ্ধ হয় এটার নাম সহিয়া এটা বিশুদ্ধ করতে হলে আপনাকে এটা সহি থেকে উঠার পরে হাত বেঁধে রাখা আহলুল এলমদের মধ্যে বিশেষ করে সালে তিনি ব্যাখ্যা করেছেন যে রুপু থেকে উঠার পরে আবার হাত বেঁধে রাখতে বলছে কারণ আমরা তো হইলাম ওই দাঁড়ায় আল্লাহান তারপরে এরকম আরো ডোয়া আছে আপনি এখানে দাঁড়াতে দীর্ঘ সময় দাঁড়াই রুকু থেকে উঠার পরে আগের অবস্থায় ফিরে যেতেন তা আগের অবস্থা মানে কি রুকুতে যাওয়ার আগে হাত বাঁধা থাকতেন রুকু থেকে উঠেও আবার হাত বাঁধা এই উনি বলছেন যে বেদার আখাটাই কেউ কেউ ওই রুকো থেকে উঠে বেঁধে রাখতেছেন আবার কেউ কেউ ছেড়ে দিচ্ছেন এজন্য জন্য দুইটাই সহিত কোন ব্যক্তির কাছ থেকে কোন ব্যবসা টাকার বিনিময় ক্রয় করে সে ব্যক্তির নামে মসজিদে টাকা দান করলে সেটা কি তাগুত হবে বা সে ব্যক্তির মাধ্যমে মসজিদে টাকা দান করলে কি তাগত হবে জিনিসটি বুঝি নেই ভালো করে কোনো ব্যক্তির কাছ থেকে কোনো ব্যবসা টাকার বিনিময়ে করে সে ব্যক্তির নামে মসজিদে টাকা দান করলে এটা প্রশ্নটাই হয়নি জি প্রশ্নও অনেক হয়ে গেছে সময় আর বেশি নেই আচ্ছা সময় থাকলে আমরা জানবো যে কোন দলটি ইসলাম কায়ম করার জন্য কেমন পর্যন্ত তোমরা জেহাদ করতে থাকো বিহি মানে কোরআন কোরআন দিয়ে জেহাদে কাবির করতে থাকো বড় জেহাদ করতে থাকো কোরআনের মাধ্যমে এটা অস্ত্রের মাধ্যমে না আমরা যে কাপ এটাই তো বিরাট জিহাদে কাবির দিয়ে মারামারি করে ওই যুদ্ধে লিপ্ত থাকার দরকার নাই ইসলাম করার জন্য এই দাওয়াই তাওহিদ বিল কোরআন সুন মানে মানুষকে আল্লাহর দিকে দাবাত দেওয়া সুনার দিকে দাবাত দেওয়া তাওহিদের দিকে দাবাত দেওয়া কোরআনের মাধ্যমে সুননার মাধ্যমে দাবাত দেওয়া এটাই ইসলাম কায়েমের পর আচ্ছা খোরাসানের কালো পতাকাবাহী দলের আত্মপ্রকাশ পেয়েছে আমাদের ওই দল খোঁজার দরকার কি খোড়াশানের কালো পতাকা বাহি দল আমরা এখনো জানি না কোথায় আত্মপ্রকাশ পেয়েছেন এরকম দল তো খোঁজার দরকার নেই আমি আমার ইমান আমল নিয়ে আমি টিকে থাকতে পারি কিনা আমি মৃত্যু পর্যন্ত তওহিদ নিয়ে লালাই রাহিল্লা নিয়ে মারা যেতে পারি কিনা এই চিন্তা বেশি করার দরকার কোথায় ইমান মাহাদি কোটাও কোথাও খোড়াশানের অমুখ বাহিরেছে কোথায় যারা ইমানদার যারা তহিদ এর উপরে থাকবে তারা মাহাদিকেও চিনতে পারবে দার্জাল ও চিহ্নিত করতে পারবে এই সবগুলোকে আমাদের আগে যা হবে সব তারা চিহ্নিত করতে পারবে আর যারা তাওহিদ নাই সন্না নাই আসলে সুনির্দিষ্ট সংখ্যা না আমরা যেটা বলি যে জান্নাত আটটা জাহান্ন সাতটা এগুলো ওরকম সাতটা আটটা না এগুলো হলো জান্নাতের দরজা সামানীয় আবহাওয়া জান্নাতের ব্যাপারে বলছেন বলছেন যখন তোমরা জান্নাতস সাহেবা কারণ ফেরাদাউসটা হলো একেবারে সবার উপরে এটার স্বাদ হলো আল্লাহ সোবান আস যারা ফেরদাউসে থাকবে তারা আল্লাহকে বেশি দেখবে সময় উজু হইমাই না জোড়া কোন দরকার নেই কবরে যে আল্লাহর আছেন বা দিন দেন মানুষটা সালহীন মানুষটা আছেন উনার টাকার কোনো দরকার আছে উনি টাকা দিয়ে কি করবে। উনার তো খাওয়া দাওয়ারও দরকার নাই পোশাক আদিরও দরকার নাই शीत कबर शुद्ध हम उन्मुक्त मान कबर के पाकना कबर उ কবরের উপরে কোন ঘর দেওয়া যাবে না কবরের পাশে বসার জায়গা কবর ছতুর পাশে বসে থাকবে এবং হারাম তবে কবর স্থানের সাথে মুমিনের সম্পর্ক হবে শুধু জিয়ারা জিয়ারা তো বহুল শুধু কবর করার জন্য যাবে আর জিয়ারতটা হইল মাইনে জন্য দোয়া মাইনেতার থেকে কিছু নেওয়ার জন্য না নেওয়ার জন্য গেলে ওই যে আরত শীত যদি মাইনেতার থেকে কিছু পাওয়ার আসায় কেউ কবরস্থানে যায় এটা শীত আর যদি দোয়া করার জন্য যায় তাহলে এটা সুন্দর আর মাইন্যতার কাছে শুধু জেয়ারত কবর করবে দোয়া করে চলে আসবে বাস এই দোয়ার দ্বারা ফায়দা হইল ইউজাক্কের কুমল আখেরা যে আমি কবরস্থানে যত বেশি যাব। তত আমার মৃত্যুর স্মরণ আখেরাতে স্মরণ বেশি হবে আচ্ছা আল্লাহ নূর এ রাসুল পয়দা রাসুলের নূরে কোরআন এই বিশ্বাস করে তার ইমান থাকবে না যে আল্লাহ সুবান রাসুলের নূর দিয়ে সব বানাইছেন এগুলো একেবারে ডাহা সিরকি মিথ্যা কথা আল্লাহ সুবানকে পৃথিবীর সকল মানুষকে যেভাবে তৈরি করেছেন ঠিক একইভাবে মানুষকে আল্লাহ নবীর বানিয়েছেন শুধু আল্লাহ রসোল্লাম সব নবিরাসুলদেরকে একইভাবে বাসার হিসাবে আল্লাহ সালা বানিয়েছেন আর সুতরাং নবী সাল্লাহ থেকে সবাইকে এটা হল সফিবাদের একটা সিরকি কুফরি চিন্তাধারা কুফরি আকেইদা যে সবকিছু নবী সাল্লাহ সাল্লামের নূর থেকে তৈরি অর্থাৎ আল্লাহ রাসুল সমস্ত মাখলুকাতকে এক বানাই নেওয়া এটার নাম হলো উজুদ আল্লাহকে এবং আল্লাহ সমস্ত মাখলুক বহিঃ প্রকাশ রাসুল রাসুলের বহিঃ প্রকাশ সমস্ত বলে আল্লাহ তৈরি অর্থাৎ এই সমস্ত মাকলুকাতে আল্লাহ সুতরাং আমিও আল্লাহ নাম এটার ফলশ্রুতি কিন্তু আমিও আল্লাহ আল্লাহর একটা অংশ কারণ আমাকেও তো রাসুলের নূর দি বানাইছে আমিও মাখলুকের একটা অংশ তাহলে আমিও আল্লাহর একটা অংশ এই জন্যই ওই সুফিবাদের দৃষ্টিতে আপনি আনাল হক বললেও সেরেক হয় না আমি আল্লাহ বললেও সেরেক হয় না এই জন্য সুফিবাদের নীতি বলা হইলতে আনাল মাস আর গুপ্তে ফেরাউন আনাল পাস। যে ফেরাউন আনাল হক বলি কাতের হয়ে গেছে আর হুসাইন বিন মনসুর হাল্লাস আনাল হক বলি আল্লাহর অলি হয়ে গেছে এটা হল ওয়াহাদুল ফরমুলা ওয়াহাদুলজুদের থিওরি আল্লাহ তার সুরতে কেন বসে থাকে তার সুরতে বসে থাকে এই জন্য যে সেও আল্লাহ ওই মানে আল্লাহ আল্লাহ তার ভিতরে ঢুকে গেছে সেই আল্লাহ তার সুরতে বসে থাকে কিন্তু এক ইঞ্চির বেশি লম্বা হতে দেয় না এমন ইমামের পিছনে চলাপ পড়া যাবে কি এই ইমামের পিছনে সলাপ পড়া যাবে সলাতের কোনো অসুবিধা হবে না তবে ইমামের জন্য সবসময় খেয়াল রাখতে হবে যে মুক্তিন বা বিভিন্ন কারণে তিনি দাঁড়ি লম্বা করেন না নবিসের সুন্না হলেও দাঁড়ি লম্বা করা নবী সালাম নির্দেশ দিয়েছেন দাঁড়ি লম্বা করার জন্য তো এজন্য এরকম ইমামের পিছনে সলাত আদায় করলে আমার সলাৎ হয়ে যাবে কিন্তু উচিত হলো যে একজন তাকুয়াবান যারা দাঁড়িয়ে ছেড়ে দেন এরকম ইমাম নিয়োগ দেওয়া টিভি চ্যানেলে প্রকাশিত আল্লাহ রকেট ব্যবহারের বিভিন্ন উপকারিতার কথা বলা হয় ইসলামের দৃষ্টিতে বলবেন কি ইসলামের দৃষ্টিতে এটা শীত এই জাতীয় ওই আল্লাহ লেখা আপনি রকেট ব্যবহার করবেন অমুক ব্যবহার করবেন পাথর ব্যবহার করবেন অমুক ব্যবহার করবেন এই জাতীয় বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেওয়া হয় এই জাতীয় মানে এগুলো ব্যবহার করাটা আপনার শিখ আপনি আল্লাহকে মহব্বত করেন আল্লাহকে ভালোবাসেন এটা এই ভালোবাসাটা মহব্বত অন্তরে থাকবে আর আমলের মাধ্যমে প্রকাশ পাবে আল্লাহকে ভালোবাসি আল্লাহর কথাগুলোকে ভালোবাসবো কোরআনকে ভালোবাসবো আর একদিন কোরআন নিয়ে ব্যস্ত থাকবো কোরআন গবেষণা করবো কোরআন শুনবো কোরআন সাথে সম্পর্ক থাকবে তাহলে আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসলে বলছে পাত্তা বেরোনি কলিন কুন্তা বেরোনি নবী সাল্লা সাল্লামে আল্লাহ আমার নিজের বিভিন্ন সময় কঠিন বিপদের সম্মুখীন এবং কঠিন সমস্যারও সম্মুখীন হয় এই বিপদের উত্তলনের উপায় জানতে চাই যে বিপদ থেকে জন্য আল্লাহ কাছে সবর করতে হবে বিশেষ করে যে সময় আল্লাহ রাত্রে সের বাগে এসে ডাকতে থাকেন মুস্তা আকের আল্লাহ কেউ আস নাকি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত থাকেন ওই সময় আল্লাহ কাছে চাইতে হবে আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন আচ্ছা বাক্য সম্পর্কে জানতে চাই ভাগ্য সম্পর্কে তো আমরা আলোচনা করেছি যে তাকদীর মানে তাকদীরের উপরে ইমান ডাকতে হবে তো তাকদির বুঝতে হইলে আল্লাহর এলেন আল্লাহর কিতাবত আল্লাহর খালক আল্লাহর এলেন মাসিয়াত তারপরে এই জিনিসগুলো বুঝতে হবে এই জিনিসগুলো বুঝলে আপনি এ ব্যাপারে পরামর্শ দিব যে আমাদের ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ ইসলামী আকৃদা এই বইটা ভালো করে পড়বেন এই বইয়ের মধ্যে আকিদার অধ্যায় আছে এই আকিদার মধ্যে ইমান বিল কদর তাকদেরদের ইমানের একটা আলাদা অধ্যায় আছে সেই অধ্যায়ে এই পাঁচটা বিষয় আমি যে পাঁচটা বিষয় পড়লাম বিস্তারিত দলিল প্রমাণ সহকারে আলোচনা করা আছে আপনি ওইটা ভালো করে বুঝলেই আপনি এই তাকদের উপর ইমান বা ভাগ্য বলতে কী বুঝায় এটা বিস্তারিত বুঝতে পারবেন সোহানাকা আল্লাহা আসারুল্লাহ